سلام علييك رحمة الله ورركته إن الحمد الله نحمد وستعين ستقفر هو عذب بالله منشرور عن فصلنا من سيئات عملنا من يهده الله ف مد الله وما يذ لل الف هذه الله اشد الله إله إلا الله وحده لا شيق له اشد أن محمدا بد ووررسولله وصل الله تعلى عليهوع آ سهبه وس تسلليما كثيرة أما بعد আল্লাহর রবুল্লাহ আলমিনের যাবসা যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা হৃদায়ত দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত রকমের গুমরাহি থেকে বিভ্রান্তি থেকে যে থেকে আল্লাহ রব্লা আলমিন যে মুক্তিদান করেছেন এটি আল্লাহ রবুল্লাহর বড় নিয়ামত সাল্লা সাল্লাম নাজিলহিনী মোহাম্মদুর রসুল্লাহ সালিয়া সাল্লামের উপর যার মাধ্যমে মানুষ জাতিকে জাহিলিয়াত থেকে ইসলামের নৌরের দিকে জ্যোতির দিকে ওলা রব আলে নিয়ে এসেছেন আমাদের আলোচনা প্রতি শনিবারে নামক যে আকিদা এমনহাজের কিতাব সেই কিতাব থেকে আজকে পর্ব নম্বর পাঁচ বিষয়বস্তু হচ্ছে এই কিতাবের বিষয়বস্তু जिन्ह करसन अलबर वाहर आली तरह सर्वस्व नई आलोचना ও বৈয়ানা সেফাত যারা বক্রলি রয়েছে খারাপ দিক রয়েছে তার একটি হচ্ছে হ্যারিস সন্না কে তুচ্ছ মনে করা এবং অস্বীকার করা অথবা অমান্য করা আসার মানে হচ্ছে রসুরামের হাদিস অথবা সাহাবাইকার যে আদর্শ সন্না যেই আকিদা আমল ছিল রসুরল্লাহাম সাহাবাইকার যুগে রসুর উল্লাহ সাহাবাইকারকে যে আদর্শের ছেড়ে গেছেন সেগুলির বিভিন্ন দোস্তুটি বের করার চেষ্টা করা অথবা সেগুলিকে সেগুলিকে তুচ্ছ মনে করা ছোট মনে করা এই বলে জাতকর মানুষের কাছে বিষয়গুলি হালকা হয়েছে এটা যুগে যুগ আছে বিভিন্ন রূপ ধার রূপ শুধু বদলে কিন্তু এই বধ চরিত্রটা বেদাতিদের আছে এখনো যারা আমরা কোরআন সন্ন্যার অনুসারী আহলুল হাদিস বা সালাফি তাদের সম্পর্কে তারা তিরস্কারমূলক কথা বলে তান যে দুনিয়া চাঁদে চলে গেছে আর এরা শুধু হাইজিনা ফাসের মশলা নিয়ে তারপরে আপনার এরা ই রফায় নিয়ে বাড়াবাড়ি করে আমিন নিয়ে বাড়াবাড়ি করে এদের এইগুলো মশলা নিয়ে বাড়াবাড়ি মানে যদি কেউ একটা সন্ন্যতের কথা বলে সন্ন্যত আমলের কথা বলে তো ওদের কাছে কোনো গুরুত্ব নেই এই স্বপ্ন আর এই দাবি সোশ্যাল মিডিয়াতে আর দেখবেন যে একবারে এমন হ্যাঁ সাফ করে রেখেছে মুখমন্ডলকে এই রবি কে রিব সন্নত থেকে আদর্শ থেকে দেখেন কিভাবে কোরআন সন্ন্যার আলিমদের আছে না তো এরা একেবারে এগুলোকে হালকা মনে করে টাকা নিচে কাপড় এদের বড় বড় সন্তানদের অবস্থা দেখে টাকা কেমন কাপড় এদের বড় বড় লেকচার ঝাড়ে যে এরা একামতের দিন করবে অথচ টাকানার উপর দিন কয়েম করতে পারে না দেশের উপর দিন কয়েম করবে কি ঘোড়ার ডিম করবে এই জন্য এরা দিন কায়ম না ঠিকই বলছে ঘোড়ার ডিম কায়েম করবে এটা তো এটা হচ্ছে একটা বৎচরিত্র বিনাতিদের তো এই যে একটা বধ চরিত্র যারা গোমরা পথ ভ্রষ্ট যারা বক্রপথের পথিক আহলুজ দলাল তাদের বদ চরিত্র হচ্ছে এবং সাহাবাই আমাদের আদর্শের ওপর কি করা মানে তুচ্ছতা ছিল করা ছোট করে দেখানো হা রেজেক্ট করে দেওয়া ইনকার ইনকার অস্বীকার করা হাদিস সম্পর্কে আলোচনা করেছেন যারা অমান্যকারী অস্বীকার আর আর এক দল আছে যারা আংশিক মুনকের হাদিস জুজ ইয়ান আংশিক হাদিস অস্বীকারী মজহাবের খেলাফেতন হাজিসা অস্বীকার করে ক্ষমতা দখল করা দিন কায়ম করার ব্যাখ্যা করে অপব্যাখ্যা এবং এই বিভ্রান্তিতে যারা নিমজ্জিত রয়েছে তারা কি করে আর এই রকমই এদের বই পুস্তক পড়ে যেসব জঙ্গিগুলি তৈরি হয়েছে তারা সেই সেই হাদিস অস্বীকার করে মুসলিম শাসকের বৈধ ক্ষেত্রে আনুগত্যের ক্ষেত্রে আসামতা কুতো হাদিস রয়েছে আপনার মনের মোতাবেক হোক আর মনের উল্টা হোক সরকার কাজ করছে আপনার মনোপুত তাও আনুগত্য করতে আর আপনার মনের বিরুদ্ধে তারপরে শুনতে হবে মানতে হবে ফিল মানুষ রাখে মন চাইলে না চাইলেও আর কি আসার আসারাতিন আলাইনে আর আমাদের বাদ দিয়ে অন্য কে যদি আমাদের উপর অগ্রাধিকার দেওয়া হয় বঞ্চিত করা হয় চাকরি দেয় না আমাদেরকে সুযোগ সুবিধা নিজের দলের দেয়ের লোককে দিচ্ছে তারপরে জল অত্যাচার করছে জালেম শাসক ওয়াল্লা নু আহলা আর নেতৃত্ব কেড়ে নেব না হে কেড়ে নেওয়ার নাম আজকাল হচ্ছে একামদের দিন বাক্যের বিরোধিতা করছেন এরা যদি নাম পেছে। যেমন কাফের নাম দিয়েছে বিভিন্ন নাম মোনাফিকরা নাম দিয়েছে বিভিন্ন নাম যেমন বেদারপন্থী মাজাপন্থীরা নাম দিয়েছে বিভিন্ন নাম তেমন এরাও নাম দিয়েছে কোরআনসান অনুসারীদের আর এরা হচ্ছে ইন্নাম আলী হাদিস অস্বীকারকারী। কাতল জঙ্গি সহিদ কোন শাসকের অস্বীকার ছাড়া মন করি না হাদিস এই নাই যে শুধু আহলে কোরআন আহলে কোরআনের তার ব্যাখ্যার ক্ষেত্রে সন্ন্যতের অধিক মুখাপেক্ষী হাদিস কোরআনের মুখাপেক্ষি হওয়ার তুলনায় মানে কি কোরআনে কেরিম বুঝার জন্য কারণ ওতে বিস্তারিত চলে আসছে কথা বুঝতে পারছেন যে কোন একটা মশালা নেন আপনি ধরেন সলাদ দিয়ে শুরু করেন সলাতে মশালা হাদিস যদি পড়েন কেতাবু সাল্লাথের হাদিস তো আপনি পাঁচাত্তর সলাভ পেয়ে যাবেন আজান পেয়ে যাবেন আজানের বাক্য পেয়ে যাবেন সলাদ শুরু হয় থেকে শেষ হয় থেকে কি করতে হয় কে আমরু কুচ ও জুত বৈঠক সব পেয়ে যাবেন তা সাউথ পাবেন তাই জান তাহলে আপনি সলাত বুঝতে পারলেন যেভাবে সলাত আদাই করতে হবে এবং সলা হচ্ছে এই নাম। তোর যদি হাদিস উপেক্ষা করেন মন হাদিস হাদিস অমান্যকারীদের মত হ্যাঁ যতক্ষণ হাদিসের সাহায্য না নিবেন ওটাই বলছে যে কোরআন করিম মানে হাদিসের অধিক মুখাপেক্ষী সন্না কোরআনিকেরিম মুখাপেক্ষী কিন্তু তার চাইতে বেশি তার চাইতে বেশি এখানে উদ্দেশ্য হচ্ছে সন্ন্যার হাদিসের গুরুত্ব দেখানা যে আপনি শুধু আয়াত হাদিস না কোরআন কোরআনে আছে যথেষ্ট না। এই কোরআনের আয়তের ব্যাখ্যাটা কি রসুল উল্লাহাম তার কথার দ্বারা কাজের দ্বারা কি ব্যাখ্যা করেছেন তারপরে ওহ কালামুসুমে তগদির সম্পর্কে বিশেষভাবে আর অন্য অন্য বেশি তর্ক বিতর্ক করা আর বহাস করা এসব থেকে সতর্কের এই জন্য তর্ক বহাস করা এটা শুরুই করেছে মমতা জেলারা আর আশা যারা আহরুল কালাম পরবর্তীকালে এই মানে যেটি আদর্শ নাই তর্ক বহাস করে আরো খেপিয়ে দেওয়া হচ্ছে কারণ এর্তবল হাওয়া আগে থেকেই হ্যাঁ ওদের মগজে ঢুকেছে আমাদেরটা মানিয়ে নেবো কখনো এই নিয়তে বহস করতে আসে না যে চলো আমার বিপক্ষে যারা আসছে আহ্লাদি সালাফিরা ওদের কথা ঠিক হল ওটাও মেনে নেবাহুল ইমাম মোহাম্মদ তার ওস্তাদ আপনার ওই যে ইরাকি শাহ ইরাকি কাঠা একটু বড় আবার আদশাহ আদশার ফতুয়ার কাঠা বড় তো বড় কাঠাতে বিশ্বাসী ছিলেন বড় পাত্রে যে সা। এরাকি সাই বিশ্বাসাল্লাম এই চার সের ছিল না ওইটা তিন সের ছিল বা তিন সের যেটা আড়াই কিলো বা তিন কিলো আর কি কথায় তোমার বলছো না তো বলছে দেখবে আপনাকে দেখাবো রসুর সহ যেই কাঠাতে করে অনুসারী মজাহের কল্লদের মতো বধ না হয়ে তিনি সিন্ন করে মেয়ে নিয়েছেন কথা ঠিক আছে উদ্দেশ্য হচ্ছে হক পর্যন্ত পৌঁছা আমি বহাস করলাম কিন্তু উদ্দেশ্য হচ্ছে আল ওসুল এল হক তোমার কথা না এটি হচ্ছে রসুর উল্লা স্লাম সন্নাথ আদর্শ কিন্তু এখন আছে কোন বিদ্যাতি অথবা মজহবধারী মানবে যে চলো আমারটা আমি হেরে গেলাম কথা বলবে হেরে গেলেও সাথে সাথে পোস্টার অথবা সাথে সাথে লোকদেরকে যারা নিজের হাওয়া কে কুপ্রবৃত্তি কে মনকে মাস্য বানিয়ে ফেলেছে মনের পূজা করে যারা খেয়াল খুশি চলে যারা কোরআন মোতাবেক চলে না তারপরে বর্ণনা করেছেন যে প্রত্যেক মুসলিমের জন্য ফরজ হচ্ছে যে যে ইসরা নৈশ ভ্রমণ মেরাজ। রাজি সফর যে মক্কা থেকে মসজিদ আকসা মক্কাদশ পর্যন্ত এটাকে ইসরা বলা হয় রাতের ভ্রমণ রাতের সফর সুভে যে আসরা দেহ থেকে ইসরা আর মেয়ের মানে অস্বীকার করে সেটা ফেরত আর তারপরে অপর আকাশে যেটা সে সহিয়াদিস দ্বারা প্রমাণিত কেউ যদি অস্বীকার করে তো সে গোমরা পথপ্রষ্ট যে বলেছে স্বপ্ন তার মত ভুল বরং রাসুর সাল্লাম সশরীরে এবং স্বরূহী রোগ এবং শরীরে তার মেরাজ এই নৈশ ভ্রমণ হয়েছে সাত আশমান পর্যন্ত এটা হচ্ছে আহলে সুন জামাতের মত যে কেউ এর বিপরীত বলেছে যে স্বপ্নযোগে মেরাজ হয়েছিল বা স্বপ্নযোগে নৈশ ভ্রমণ হয়েছিল তার বিভ্রান্তি শিকার হয়েছে জি এবং নবী সাল্লা যা কিছু ঘটেছিল নিদর্শনাবলী সুস্পষ্ট অনেক নিদর্শনাবলি জি পা রাহুল আয়াত বড় কি বলছি আল্লাহর হ্যাঁ আয়াত বড় বড় নিদর্শনাবলি আল্লাহ রব আলম দেখেছেন তারপরে শোহাদাদের রোহ সম্পর্কে আলোচনা করেছেন মিনের রোহ সম্পর্কে আলোচনা করেছেন কাফের এবং পাপিষ্ট যারা তাদের রোহ সম্পর্কে আলোচনা করেছেন এবং তাদের স্থান কোথায় রোহের জগৎ এবং আলোচনা করেছেন তারপর আল্লাহ রব্দুল্লা আলমের বাণী সম্পর্কে আলোচনা করেছেন কালামোল্লা সম্পর্কে আর আল্লাহর রব্দুল্লাহ আলমী মুস আলী ইসলামের সাথে কথাপকথন করেছেন বেশ সৌতিন সশব্দে আওয়াজ সহ কারণ যারা গোমরা তার এর বিপরীত বলেছে না আল্লাহর কথা বলি আল্লাহর কথা সৃষ্টি করেছেন আল্লাহর কথা বলেছেন এবং বর্ণনা করেছেন যে আকল যে মানুষের বিবেক মৌলুদ এটি ভূমিষ্ঠ এটি জন্ম নিচ মখলুক আল্লাহর সৃষ্টি অনেক চালাক চতুর আছে জান থেকে বেজান চালাক এটাও আছে আল্লাহ রব আলীন সৃষ্টি বান্দাকে মানে মানুষকে আর এক মানুষের ওপর শ্রেষ্ঠত্ব সবাই একই রকমের না এলমের দ্বারা শক্তির দ্বারা দ্বারা বিদ্যাবুদ্ধ শক্তিশালী করে কাউকে কোনটাতে আহ আল্লাহ রবাহ আলমিন আহ কম করেছেন বেশি করেছেন আর কি ফজিলত দিয়েছেন সোমা তাহাদ্দ আনীনসিহাদ মুসলামিন তারপরে মুসলিমদের জন্য সিহা করার দিন উন্নসিহা উপদেশ দেওয়া এই সম্পর্কে আলোচনা করেছেন হেদাসান সম্পর্কে আজমত সম্পর্কে আলোচনা করেছেন এবং বর্ণনা করেছেন এরপরে মৃত্যু মৃত্যুর সময় আত তিনটি সুসংবাদ দেওয়া হয় অজাকার হার সেগুলি উল্লেখ করেছেন আয়োসের জন্নত আদুন জান্নাত। বন্ধু চিন্তা আর না দেখি অফিল আখের আর আখেরা তো আছি তোমাদের সাথে আরে বরজাখি জীবনও আছে ওই হাসরের মাঠেও ফেরিস্তা আমাদের সাথে আছে কোনো চিন্তা নেই একটা কোন ছোট মোট নেতা যদি বলে এমপি বলে আছি তোমার সাথে যা পারবে তাই করলেন আমাদের তুলনায় অসাধারণ ক্ষমতা মালায়কে এক এক দেওয়া হয়েছে যদি আল্লাহর আকবরের সামনে সব কমজোর মুখল ওয়েলাকুম ফিহা মাতাস রুয়াতুল্লাহ অন্যাদাম কেয়ামতের দিনে মামিন বান্দার আল্লাহকে দেখবে কোথায় দেখবে ইনশাল্লাহ বিস্তারিত আসবে আর আমার এই সব আলোচনা বিস্তারিত আকিদ আবাস ব্যাখ্যায় এসেছে তারপরে আবার সতর্ক সাবধান করেছেন ঝগড়া থেকে দ্বন্দ্ব থেকে বিবাদ থেকে এবং তর্ক বিতর্ক থেকে তারপর আলোচনা করেছেন যে আল্লাহ রব্দুল আলমিন নামে আজাব দেবেন অবাধ্যদেরকে পাপিষ্ঠদেরকে কাফেরদেরকে ফিল আল্লাল আনকাল ওয়া সালাসেল বেড়ি বেড়ির দ্বারা আজাব দেবেন হ্যাঁ বেড়ি পরানো হবে আর আল্লাহ রব আলীন শাস্তি দেবেন সেই আপনার এই বিষয়গুলিতে খন্ডন করেছেন তারপরে কিছু ফিখি আহকাম মাঝে মাঝে ফিখি আহকাম বর্ণনা করে সালাফরা আহ আকিদার কিতাব কখনো কখনো ফিকি মাসাল বর্ণনা করতেন তাই তিনি এখানে করেছেন সলাাত সম্পর্কে সলাদ জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও এবার কিন্তু এর ঘনিষ্ঠ সম্পর্কের সাথে আছে আপনার যদি পরকালে বিশ্বাস থাকে তারপরে জাকাত সম্পর্কে ইসলামের রোকনুলি সম্পর্কে আগে প্রশ্ন হবে চিন্তা করেন এগুলো অত হালকা বিষয় নয় যেমন আজকালকার অধিকাংশ মুসলিমরা মনে করেন অথবা বেপর আর তারপর আলোচনা করেছেন যে একজন মানুষ ইসলামে প্রবেশ করে দুটি বাক্যের সাক্ষ্য প্রধান প্রধান আর নবী সালামের রেসের সাক্ষ্য প্রধানি করবেন না এবং মুসলিমের জন্য ফরজ হচ্ছে যে শরীয়তের যাবতীয় বিধিবিধানকে বিশ্বাস করবে কিছু মানবো কিছু মানবো না কিছু বিশ্বাস করবো কিছু বিশ্বাস করবো না আসাদ দিলাদ করবেন এবং আখেরাতে কঠোর শাস্তি দিগালা ঠেলে দেবেন আজকে মুসলিম জাতি এইরকমই সীমিত আকার ইসলাম পালন করে वो करते चाहिन है। जार फारे दुनिया ममिन आलोचना जत एक ममिन इन रही दुनिया आचरण करते हैं हासपत नहीं कत टैसा खरच कर रुगी हम लाख लाख टा खरीद चिकित्सा करके हित कांक्षी हम মুসলিমদের জন্য যতক্ষণ পর্যন্ত এবং তারপরে আলোচনা করেছেন যারা সীমা লঙ্ঘনকারী গুণাগার তাদের সম্পর্কে যতই গোনা হয়ে যাক না আল্লাহ রহমত থেকে নৈরাস হবেন না হতাশাগ্রস্ত হবেন না আল্লাহ সব গণা মাফ করতে পারেন যদি তবা করে নেন জীবদ্দশায় কিন্তু আপনি কি জানেন যে আপনার তবা নসিব হবে দেরি করছেন আপনি হ্যাঁ আপনি বিলম্ব করছেন তোবাতে তার মানে আপনার লক্ষণ খারাপ আর যদি গোনা হওয়ার সাথে সাথে করেন লক্ষণ ভালো গোনা হবে না এমনটা নয় গোনা হবেই মানুষের এটি হচ্ছে আসল ব্যতিক্রম হচ্ছে যে গোনা হবে না গোনা হবে না কে বলল গোনা হবে সবার ভুল হবে ছোট হোক আর বড় হোক না হলে সবিরা म चाहो तुम जेमन चाहो तेम धारणा रखो ফরজ যে সে বিশ্বাস করবে যে নবী করিম সাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন জানিয়ে দিয়েছিলেন তার অম্মত সম্পর্কে কেমত পর্যন্ত দেখবেন যে এই উম্মতের একদল মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে আমার উম্মতের আইমায় গোমরাকারী ধর্মগুরু বেদাতি মোল্লা বলে আমি বেশি ভয় করি এসব কথা আছেন হাদিস फसाद पर्त मुस्लिम जोर अधपतन घटे मुस्लिम जति काफे देर गोलामी पदे पदे लतार देना सोना तसुर चल यार्थक बेरेवी कबर पुजारी नबी आलमी भाजी क्षमता छिल गायब जान सब गायब आलोचना कर जन्म ने बिरोध हो खुब मोता हराम करता मान टेम्पोर পাঁচ দিনের জন্য হোটেল বুকিং সেখানে তার জন্য মদ আছে তার জন্য জেনা খোলা আছে হ্যাঁ নারী আছে যে ঠিক ওইটাই হচ্ছে রাফেজি শিয়াদের মর্যাদা চলে যাবে এই হচ্ছে পথভ্রষ্ট গ্রাহ রাফিজি ইসলামের দুশ্মন মুনাফিক এবং তাদের আখলা তারপরে উচিত আমাদের মাঝে যদি কেউ রাসুর উল্লা সাহাশালামের বংশধর থাকে ইমানের অবস্থায় মমিন মুসলিম তাহলে তার আমাদের কাছে শুরু সম্মানিত আর তারপরে জাহামিয়াদের সম্পর্কে আলোচনা করেছেন আর তাদের যে মতবাদ রয়েছে সেটি যে ফেদ ভ্রান্ত মতবাদ সম্পর্কে বিষদ বর্ণনা করেছেন আর তারপরে এই বিদাত জাহামিয়াদের বিদাত কখন শুরু হলো এর সূত্রপাত হলো বা সূচনা হল এ সম্পর্ক আলোচনা করেছেন তারপরে আলোচনা করেছেন কোরআনে কেরিম সম্পর্কে যে কোরআন কেরিম মখলুক না গায়ের মখলুক আর তারপরে বলেছেন যে যারা বলবে মনকাল মখলুক আমার এ কোরআনে যে উচ্চারণ আমি করছি এটা মখলুক উদ্দেশ্য হচ্ছে এই কিতাবের বিষয়বস্তুর পরিচিতি বা বিষয়বস্তু সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা তারপর আলোচনা করেছেন আরো জাহামিয়া সম্পর্কে এবং তাদের যে সম্মতবাদ রয়েছে সেগুলি যে আহ বিভ্রান্তিকর এবং সেগুলি বাতিল সেগুলিকে সুস্পষ্ট করেছেন এবং আহলে তাদের সম্পর্কে কি বলেছেন আহলে তোর কেন সেইগুলি আলোচনা করেছেন আর তারপরে আলোচনা করেছেন যে আনাল বিদা আন মেন হ্যাম যে রেয়া আত বাকলে নায়ক বিদা আসলে চালু হয়েছে প্রত্যেক মূর্খ আর যারা আপনার অজ্ঞ আর যে কোনো দিকে একটা কেউ যদি ছুটলো এইরকম টাইপের যারা তাদের পক্ষ থেকে শ্রেণীর লোক ডাকছে। গুমরাহ ডাক দিল আর এক শ্রেণীর মূর্খ আছে একবারে গণ্ড মূর্খ তারা যেদিকে ডাকলো সেদিকে এই জন্য দেখেন আমাদের সমাজে এত মূর্খ আছে অত মূর্খ আছে এত বড় বড় স্পষ্ট কথা। কমন সেন্স ইসলামের জ্ঞান না থাকলে তারপরে ভক্ত হচ্ছে রেয়া এগুলো হচ্ছে বকরি ছাগল চড়া রাখাল বা তার চাইতে অধম এর চাইতে বকরি ছাগলও বেশি বুদ্ধিরাকে যাদের একটু জ্ঞান নাই কবর মাজার পূজা করতে বলছে আরে আমি জীবিত আমি নড়াচড়া করতে পারছি এই কবর করতে পারতে পারে যেমন মুসরে খেন্দুরা নিজের হাতে মূর্তি তৈরি করলো তারপরে তাকে প্রণাম তাকে সেচ করছে বিবেক নেই এদিকে দুনিয়া শিক্ষা শিক্ষিত হয়ে অনেক দূরে পৌঁছে গেছো এই দিকে দেশের শাসন ক্ষমতা পরিচয় এতটুকু বিবেক নাই। যেগুলোর পূজা কি এটা কি করে দিতে পারে আমি তৈরি করলাম আমাকে যিনি সৃষ্টি করেছেন এত সুন্দর করে আল্লাহ কাদারা ফাহাদা তিনি সর্বশক্তিমান তিনি সবকিছুর মালিক মানুষ বিবেককে কাজে না লাগেন তারপরে যারা হক তাদের তাদের বলি বর্ণনা করেছেন যারা আহলে সন্নতী হচ্ছে আপনার কাছে চলে এসছে তাতেই আসল এলিম হয় না আর কিতাব অনেক জমা করে বিশাল লাইব্রেরি বানিয়েছেন তাতে হয় না ওই নামা হা আসল এলিম হচ্ছে যে আপনি রসুর উল্লাম সাহাবাইকার आदर्श भित्ती सतर्क सबदान कर प्राधान्य सन्ना आदर्श के तरा प्राधान्य दी और इराबा आर रही परिचितुक्ति तेज के अनेक समय हदीस प्राधान्य दीजिर আর উদাহরণ পেশ করার সময় নেই না হলে পেশ করতাম ইনশা আল্লাহ আর আমি বিভিন্ন সময় আলোচনা আসে তখন বলি যে অনেক সময় প্রাধান্য দিয়েছে পার্থক্য আর আরেকটা হচ্ছে দল হচ্ছে আর একটা মানাহ হচ্ছে বিভ্রান্তিকর মানাজ আহল জাহের ইনশা আল্লাহ এই তিনটে কথা মনে রাখেন কখনো মনে করবেন আলোচনা করবো যে আহল জাহির ভালো করে মনে রাখবে প্রত্যেকটি হকের দুই দিকে কিন্তু গুমরাহি রয়েছে এই কথাটা শুষ মনে রাখবে যেমন প্রত্যেকটা রাস্তার দুই দিকে গর্ত আছে দুই দিকে গর্ত আছে এই দিকে আপনার তারপরে সন্ন্যার জন্য উৎসাহিত করেছেন এবং নবী সাল সাহাবাহামদের আদর্শের অনসারে যেন উৎসাহিত করেছেন আর বিদাত এবং বিদাতিদের থেকে সতর্ক সাবধান করেছেন হাজারিপ্তি দায় जमिक विदात सजगुलश छब्बीस तरीका देवान बागी भंडारी ফুল সবগুলি সফিজ তো মৌলিক বেদাত আর শাখা প্রশাখা বেদাত এই মৌলিক বেদাত থেকে যে অনেক শাখা প্রশাখা পেরেছে এগুলি থেকে সতর্ক সাবধান করেছেন এখানে আজকের আলোচনা শেষ করছি ওসলাল্লাহ ওসসলাম আল নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি